وإذا آياته الحمد رب على أشرف الأنبياء আলফিলামসঈদুল المرسلين. পাঁচ নম্বর আয়াত থেকে গত সপ্তাহে আমরা সুরা রা শুরু থেকে চার নম্বর আয়াত পর্যন্ত পড়েছি শেষ আয়াতের চার নম্বর আয়াত আল্লাহ রব আলীন দুনিয়ার মানুষ যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না এবং আল্লাহ আল্লাতালা সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করো না করলেও তাহার এবাদত করে না পরকালে বিশ্বাস করে না কিভাবে মানুষকে আল্লাহ তালা আবার মাটি খেয়ে ফেলার পরে কেমনি জিন্দা করবেন তা বিশ্বাস হয় না এরকম নাস্তিক পৃথিবীতে এখনো আছে আল্লাহ তালাই কালামের মধ্যে বলছেন তিনি সমস্ত সৃষ্টিকুলের একজাম্পল দিয়ে বলছেন যে আল্লাহর কুদরত আল্লাহ তালা পক্ষে যে সম্ভব তোমরা কেন চোখ খুলে দেখো না তিনি আরো কিছু এক্সাম্পল দিবেন আমাদের সৃষ্টি সংক্রান্ত আমাদের সৃষ্টিটা কেমন হয়েছে আমাদের নিজের সৃষ্টিটা কতবার একটা অদ্ভুত এবং আশ্চর্যের বিষয় শিক্ষণীয় বিষয় কিভাবে আমরা সৃষ্টি হলাম তার এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ শুরু করেছেন আপনি তাদের এই কথাগুলো শুনে যদি খুবই আপনি আশ্চর্য বোধ করেন আশ্চর্যান্বিত হয়ে যান আপনার কাছে খুবই অদ্ভুত লাগে যে তারা এই কথাগুলো বিশ্বাস করতে চায় না তাদের আপনাকে বিশ্বাস করতে চায় না নবী হিসেবে আমার ইবাদত করতে চায় না তাদেরকে চেষ্টা করেছে আমার ইবাদত করতে আপনি দাবাদ দিলে তারা এগুলো বিশ্বাস করে না প্রত্যাখ্যান করে এর চেয়ে আরো বড় আশ্চর্যের খবর আছে তাদের কাছে তারা যেটা বলে কাউল তাদের কথা আন্না তো রহবান আমরা যখন একদম মাটি হয়ে যাবে কবরের ভিতরে মাটি খেয়ে আমাদেরকে মাটি বানিয়ে ফেলবে আর আফি খালিদ তাহলে আবার নতুন করে আমাদের সৃষ্টি করা হবে তার মানে তারা এটা বিশ্বাস করে না নাহীম এই লোকগুলো আসলে আপনাকে অবিশ্বাস করে না শুধু তাদের রবকেই তারা অবিশ্বাস করে বসছে আপনি তো মানুষ আপনি একজন রাসুল আপনি তো মাবুদ না আপনি তো সৃষ্টিকর্তা না তা আমাকে যদি তারা বিশ্বাস না করে আপনাকে অবিশ্বাস করছে এই জন্য আপনি এত ঘাবার কোন কারণ নেই মানুষের এই দুঃসাহস যুগে যুগে হয়ে আসছে উলা ইকালের অভিম এরা সত্যি তাদের রব সৃষ্টিকর্তা পালন কর্তা প্রতিপালককে তারা মানতে অস্বীকার করলো এরহামকাল্লা তারা কি জানে তাদেরকে আমি শুধু পুনরুত্থান করবো না হাসরুদ্দিনে আবার জিন্দা করবো না শুধু এই অবিশ্বাসের কারণে তাদের গলায় শিকল বেঁধে তাদেরকে কি করা হবে নিয়ে যাওয়া হবে জাহান নামের দিকে শিকল বেঁধে টেনে টেনে চেন দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে বা উলাসনার এরা হবে জাহান নামের অধিবাসী হুমফি হা খালিদুন সেখানে তারা চিরদিন থাকবে আল্লাহ তাহলে কত জায়গায় এক্সাম্পল দিয়েছেন বলেন তো কোরআনে পাখি কত সুরায় বলেছেন অন্য সুরাইতে তিনি বলেছেন তারা কি দেখে না যে আল্লাহ আসমান গুলোকে সৃষ্টি করেছেন এক একটি আসমান এরকম সাতটি আসমান আছে এবং আসমানের সৃষ্টি কি অদ্ভুত এত বড় একটা বিশাল নীল সাদকে তৈরি করে রেখেছেন যেখানে একটি সৃষ্টি করতে করতে আল্লাহ একেবারে টায়ার্ড হয়ে যাননি আল্লাহর কোন কষ্ট হয়নি এত বড় কাজ করতে তিনি শুধু বলেছেন কোন হয়ে গেছে তিনি কি বেকার তিনি কি তার কি সামর্থ্য নেই তিনি কি সমর্থন যে যারা মরে গেছে তাদেরকে আবার বালা আল্লাহ আলা সাই ইন কাদের অবশ্যই অবশ্যই নিশ্চয়ই তিনি সব সবকিছু করতে সক্ষম আল্লাহ এর পরে বলছেন তাদের শুধু এখানে দুঃসাহস থেমে থাকেনি আপনাকে চ্যালেঞ্জ করেছে আল্লাহকে চ্যালেঞ্জ করে কি চ্যালেঞ্জ করে দেখেন দুঃসাহস দেখেন তাদের তারা ভালো কিছু পাওয়ার আগেই খারাপটার জন্য খুব তাড়াহুড়া করছে ভালো কি আপনি তাদেরকে ইমানের দিকে ডাকেন আল্লাহর প্রতি বিশ্বাস করার দিকে ডাকেন এবাদত করতে ডাকেন আখেরাতের যাহ নামের বাঁচার তরিকার দিকে ডাকেন আর এইগুলা আপনার ডাকে সারা না দিলে তাদের ক্ষতি হয়ে যাবে ক্ষতি সম্পর্কে সাবধান করেন আপনার আল্লাহর আজাব তাদেরকে দুনিয়াতে ধরে ফেলতে পারে আর আখের এত জাহার আছেই তারা বলে কি দেখাও দেখাও তাহলে কি আজাব দিতে পারবা তুমি দেখাও তোমার রবের কি পাওয়ার আছে দেখা কে আমাদেরকে মানুষের দুঃসাহস কি কম পৃথিবীতে যে মানুষের হার্ট এটা হতে কতক্ষণ লাগে হান আল্লাহ স্ট্রোক করতে কতক্ষণ লাগে সুস্থ মানুষ এই হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে খাড়া জমিনে পড়ে গেল সে যত বড় বাদশাহ হোক প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক সবচেয়ে বড় সম্পদসারী হোক তার কতক্ষণ লাগবে কিন্তু সে এতবার বড় করে তোমার রবের যদি এত পাওয়ার থাকে দেখাই না কেন তো আল্লাহ বলেন তারা কি দেখেন পৃথিবীর ইতিহাস পড়েনি জানে না ওকাত হিমুল তাদের আগে এই পৃথিবীতে কত জাতির উপরে অনেক শাস্তি এসেছে কত জাতি ধ্বংস হল পৃথিবীর মানুষ এখন অনেকেই জানে নুহ আল ইসলামের প্লাবনের কথা শুধু মুসলিমরা জানে না আহলে কিতাবের কীরদিন সারা কে না জানে ধ্বংস হয়ে গেছে পৃথিবী ফের আউনের খবর কি অবিশ্বাস করার মতো এটা তো সারা দুনিয়ার ইতিহাসে আছে কমে আজ কমে ভগ্ন একটি শহরকে পমী এই কত দেশকে জনপথকে ধ্বংস করেছে এই সমস্ত আজাবগুলো যখন প্রাকৃতিক বড় দুর্যোগ আসে এগুলো শুধু এমনি আসে না আল্লা তালার বিরুদ্ধে যখন মানুষ অবস্থান নেয় সীমা লঙ্ঘন করে অপকর্ম করে পৃথিবীকে পঙ্কিল করে তোলে তখন আল্লাহ তালা এরকম কম গুলোকে আজাব দিয়েছেন এগুলো তারা দেখে না এগুলো শুনে না এগুলো পড়ে না তো আল্লাহ তারা আজাব দিতে পারেন তাদের চ্যালেঞ্জ অপেক্ষা করছেন সঙ্গে সঙ্গে মানুষ হলে তো বলে তুমি দেখতে চাও এক্ষন দেখিয়ে দিচ্ছি কিন্তু আল্লাহ রবুল্লা আলমীন মানুষের এগুলো দেখে তিনি তারপরে মানুষের সুযোগ দেন তিনি আবার বলছেন এখানে কেন তিনি তাড়াহুড়া করলেন না তাদের কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে আদাব দিলেন না শিয়াল নিশ্চয়ই আপনার রব তিনি মানুষকে অনেক ক্ষমা করতে চান তারা অনেক জুলুম করা সত্ত্বেও তারা অনেক অন্যায় আচরণ করা সত্ত্বেও আপনার রব আর একটু দেখেন দেখি তার একটু চেতনা হয় কিনা দেখি তার একটু হুঁশ হয় কিনা দেখি সে একটু আল্লাহর কাছে আসে কিনা আল্লাহ তালা এই জন্য যুগে মানুষকে সময় দেন আর পৃথিবীর মানুষ মনে করে আল্লাহর এত পাওয়ার থাকলে এই জালেমকে এতদিন কেন আল্লাহ সময় দিচ্ছেন আর কত সময় দেবেন আল্লাহ তালা মানুষের অস্থির আমাদের বুঝে আসে না কিন্তু আল্লাহ রব আল আমি তা ফেরা দিলেন না মানুষকে অনেক সময় দিতে চান অবকাশ দিতে চান সুযোগ দিতে চান তারা জুলুম করা সত্ত্বেও তিনি আরেকটু সময় দেন তাই হয়েছে মক্কায় কারো বছর কষ্ট গেলেন সেখানে আল্লাহ চাইলে মক্কা লোকদেরকে বহু আগে শেষ করে দিতে পারতেন না শেষ করে দিলে কি হতো মক্কা বিজয় করার পরে এই আবু সুফিয়ানকে ইসলাম কবুল করতে পারতেন ইসলাম কবুল তার কিসমতে হয়েছে তার ইস্ত্রী হিন্দ ইসলাম কবুল করেছে আবু জাহাল তো মরে গেল আবু জাহালের ছেলে একরামা ইসলাম কবুল করে বিরাট ভূমিকা রাখলেন ইসলামের পক্ষে বললেন কত দুশ্মনী করেছি যে কজন আল্লাহ হায়াত রেখেছে পুরো জীবনকে আল্লাহ রাসে কোরবান করে দিয়ে সবগুলো আমি কাজা আদায় করতে চাই শোধ করতে চাই আল্লাহ সুযোগ দেন অবকাশ দেন দেওয়াতে বহু মানুষ ফায়দা পেয়েছে এবং আমার পরে কেউ যদি নবী হতো অমরই হওয়ার কথা আল্লাহ মানুষকে সুযোগ দেন জালিমদেরকে সুযোগ দেন তারা তব করে কিনা তবে যদি তারা করতে সুযোগ পেও। শুধু কাজে তাহলে নিশ্চয়ই আপনার অনেক বড় শাস্তি দিতে সক্ষম তার শাস্তি যে কিরকম শাস্তি পৃথিবীর কোনো মানুষ এরকম শাস্তি দিতে পারবে না অন্য আল্লাহ তালা বলেছেন জমিনের মধ্যে কোনো প্রাণী আর থাকবে না মানুষের বসবাস করা লাগবে না কারণ ছোটখাটো অন্যায় গুণা বড় ছোট তো হতেই থাকে মানুষ কিন্তু আল্লাহ তালা ক্ষমা করে দেন একটা হাজির ইগনোর করা মানুষকে অনেক গুণা দেখেও এড়িয়ে চলা যদি এই কাজ আল্লাহ না করতেন তাহলে কারো জন্যই জমিনের মধ্যে একটু শান্তি সহ বসবাস করার কোন সুযোগ হতো না কাল সব মানুষই কিছু না কিছু অন্যায় করে আর আল্লাহ রজি এবং কঠিন ধমক যদি তিনি না দিতেন মানুষকে শাস্তির জন্য তাহলে প্রত্যেকেই মনে করতে যে আল্লাহ আর কিছুই করবেন না যখন যা পারি শুধু কাজে লাগাই তো আল্লাহ তালা ধমক শাস্তি এবং এক্সাম্পল দেখিয়ে যুগে যুগে কিছু মানুষকে তাও কিছু কন্ট্রোল করেছেন তা না হলে তো মানুষ করতে আর কিছু করে যাচ্ছি কেউ কিছু করতে পারে না হয় বেপর আরো আল্লাহ মানুষকে কন্ট্রোল করার এবং মানুষকে হতাশ না করার উভয় তাই আল্লাহ তালা দিয়ে আমাদের হেদায়তের জন্য চেষ্টা করছেন তাদের ফার্দার আরো সীমা লঙ্ঘন তারা বলে যারা কুফরি করে তার আবার বলে কি নবী পাঠিয়েছেন কোন ধরনের একটা নিদর্শন বড় ধরনের একটা আলৌকিক ক্ষমতার কিছু একটা যদি দেখাতেন এমন কিছু তেলসমাতি ঘটে যেত যেগুলো দেখলে বিশ্বাস করা যায় যে তিনি আসলেই নবী একজন মানুষ হিসাবে জন্ম হয়েছে মানুষের মাথায় চলাফেরা করলেন আর হঠাৎ করে চল্লিশ বছর বয়সের নবী হয়ে গেলেন এটা আমরা কেমন বিশ্বাস করি কিছু একটা আলৌকিক মহা ক্ষমতা দেখাই দিলে তাহলে ঠিক আছে তো মানুষ আমাদের দেশে তাই করে তাই না যে দিনের দিকে ডাকলে করোন হাতিসের দিকে ডাকলে এত বেশি আকর্ষণ নয় কিন্তু যদি তার ব্যাপারে কিছু একটা বুজুর্গির কাহিনী আলৌকিক ঘটনার কিছু একটা তিনি ফু দিয়েছেন আর একেবারে এই পুকুরের পানি ওই পুকুরে চলে গেছে এইরকম খবর পাওয়া যায় ওর বাবারে তার পিছনে সবাই লাইন দিবে এই পাওয়া গেছে আমাদের দরকার ছিল আরেকটা সাধারণ জিনিস অসাধারণ কিছু ঘটছে কিনা তাই বলেন তো তারা এরকম রবি কি মনে করেন আল্লাহ তালা তো এই কাজকে স্বাভাবিক ভাবে মানুষকে আল্লাহ দিনের দিকে আনতে চান তারা এরকম বলল অথচ দেখানো হয়েছে বারে বারে বারে বারে দেখানো হয়েছে তারপরে বিশ্বাস করেনি তো আল্লাহ তারা বলছেন এগুলো তারা বলবে বলতেই থাকবে এই সমস্ত আলৌকিক ঘটনা কতগুলো দেখিয়ে আপনাকে নবগত প্রমাণ করতে হবে এই দায়িত্ব দিয়ে আপনাকে আমি পাঠাইনি আপনি শুধুমাত্র সতর্ককারী আপনি সাবধানকারী আমার পক্ষ থেকে তাদেরকে বক্তব্য পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করবেন মাত্র যার কিসমতে আছে সে নেবে তার কিসমতে নাই সে নিল না আপনি এটা নিয়ে খুব অস্থির হইন না তারা যদি চাইল একটা আলোকে কিছু দেখালে হয় কি না এরকম চিন্তা রাখার দরকার নেই কাউমিন বলে আর প্রত্যেক জাতির জন্য আমি হেদায়তকারী পাঠিয়েছি প্রত্যেক জাতির হেদায়তকারী আছে হেদায়তকারী বলতে আসলে হেদায়তকারী তো আল্লাহ কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম এই হেদায়তের খবরটা মানুষের কাছে পৌঁছাই দেন এই কাজ করার জন্য তিনি একেবারে অলৌকিক ঘটনা নাজির করে করে মানুষকে আল্লাহ দিকে আনার কাজ নয় আল্লাহ তালা চান সরল সোজা দিনের কথাগুলো মানুষ শুনবে চিন্তা করবে আল্লাহর সৃষ্টি সম্পর্কে দেখবে আর কোরআন এবং হাদিসের আল্লাহর ওয়াহির কে সামনে রেখে মানুষ দিনের দিকে আসবে হৃদায়তের দিকে আসবে এভাবেই আল্লাহ জমিনের মধ্যে দিনের কাজ করা আপনার দায়িত্ব হী নবী শুধুমাত্র লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে সতর্ক করা ইন্দামা মনজের এই বক্তব্য ঠিক মতো পৌঁছিয়ে দেওয়া এরপরে আল্লাহ তালা মানুষকে আরো নিদর্শন দেখাতে চান যে তুমি মানুষ এবার তোমার সৃষ্টির দিকে তাকাও তোমার জন্ম কিভাবে হলো তুমি কিভাবে দুনিয়াতে আসলে তুমি কোথায় ছিল আল্লাহ ভালো করে জানেন আল্লাহ জানেন একমাত্র মা তাহমিলুকুল উনসা প্রত্যেকটি গর্ভবতী মা গর্ভবতী মহিলা প্যাটের মধ্যে কি ধারণ করেন কি ক্যারি করেন এটা আল্লাহ জানেন প্যাটের ভিতরে যে সন্তান আছে এটা কেমন সন্তান হবে কি সন্তান হবে এটা আল্লাহ ভালো করেই জানেন এই রেহামের ভিতরে কখন এটা ক্ষয় পায় লয় হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় ওমতাজ আর কখনটা বাড়তে থাকে ঠিক মতো সুন্দর মতো বেড়ে উঠে প্যাটের ভিতরে আর কোনটা কিছুদিন পরে বাড়া বন্ধ হয়ে যায় তারপরে হঠাৎ করে মিসকারেজ হয়ে যায় গর্বপাত হয়ে যায় এটা হলো হয়ে যায় আর হলো না নাই আর কিছু আল্লাহ তালার কাছে একদম রুটিন করা আছে কিছু। মেপে দেওয়া আছে প্রোগ্রামাইজড কতদিন থাকবে কতদিন পরে আসবে কতদিন থাকবে দুনিয়াতে আসলে কতদিন থাকবে ও থেকে এসেছে সব কিছু নির্দিষ্ট করে দেওয়া আছে পরিমাপ করে দেওয়া আছে এই পরিমাণের মধ্যে কোন হের ঘটবে না তিনি সব কিছু জানেন যেগুলো গাইব দেখা যায় না সেটাও তিনি জানেন ও সাহায্য যেগুলো দেখা যায় সেগুলোও তিনি জানেন আল কাবীর তিনি অনেক বড় গ্রেট অনেক হাই অনেক উঁচু তিনি মানুষ ওনার সম্পর্কে যা চিন্তা করে তার চেয়ে অনেক বেশি ক্ষমতার তিনি অধিকারী তার চেয়ে তিনি তার চেয়ে তিনি অনেক বড় এখন এখানে যে আল্লাহ বললেন পেটের ভিতরে কি আছে এটা আল্লাহ জানেন এখন কেউ কেউ বলবেন যা প্যাটির ভিতরে কি আসে এখন ডাক্তাররাও জানে ছেলে হবে না মেয়ে হবে তো আর জানার বাকি থাকলো কি। মানুষ আল্লাহ জানে আবিষ্কার করেছে ভ্রুন থেকে ছেলে হবে না মেয়ে হবে কোট মানুষ কি এটা জানে যে এই সবগুলোই ঠিক মতো আসবে না মিসক হয়ে যাবে একদম সবগুলো বলতে পারে অনেক বেবি সো ভাঙা কয়েকদিন আগে আমাদের এক ভাই তার বেবি একদম পরিপূর্ণ সব কিছু ঠিকঠাক এই কয়েকদিনের মধ্যেই সন্তান এসে যাবে এই সন্তান পেটে ভিতরে মরে গেল এই সন্তানকে তারা যখন আবার মৃত্যু হওয়ার পরে বের করেছে সো ভাঙা একেবারে মনে হয় জীবন্ত সন্তান তারা কিছুই বলতে পারলো না যে না সে তো খুব ঠিক আছে কিন্তু জন্মের আগেই মরে যাবে এটা বলতে পারছে পারে নাই একটা ঘটনা বহু ঘটনা তারা কি বলতে পারবে ঠিক আছে জিন্দা আসলে কতদিন হায়াত পাবে এটা বলতে পারবে কোন ডাক্তার মাঝে মধ্যে কিছু ফল্ট আছে এর কিছু হার্টের প্রবলেম হবে কিছু কিছু জিনিস তারা অতি সামান্যই বলতে পারে যা কিছু তারা সামান্যই বলতে পারে এগুলো আবার কিছু তাদের কথা মতো হয় না কোনো সময় মিলে কোনো সময় মিলে না তারপরে। এই বেবি খুব মেরিটোরিয়াস হবে না একটু কম বুদ্ধিমান হবে সে বড় হওয়ার পরে ফার্স্ট ক্লাস পাবে না কোন রকমের লেখাপড়া করে বাদ দিয়ে ফেলবে এগুলো বলতে পারে উঁচু কদ্দুর হবে কয় ফিউট হবে এটা বলতে পারবে বেশ মোটা মানুষ হবে না খুব চিকনা পাতলা হবে এগুলো সব বলতে পারে সে দুষ্ট প্রকৃতির হবে না খুব ভালো মানুষ হবে এটা বলতে পারে সে নেকর হবে না হবে এটা বলতে পারে তারা কোদুর বলতে পারে আল্লাহ মানুষ অতি সামান্যই জানতে পারে এর বেশি কিছু নয় এখন আল্লাহ তালা অনেক আয়াতে আমাদেরকে এই কথা বারবার এনেছেন আরেকটি আয়তে তিনি বলেছেন কি মিনাল তিনি অনেক ভালো করে জানেন যখন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তো আমাদের আদি পিতা মাটি মাটির থেকেই আমাদের শরীরের ব্যাপক অংশ পানি চলে গেলে বাকিটা মাটি কারণ বাকিটা মাটি খেয়ে ফেলবে এটা তখন আল্লাহ জানেন তুম আজিন্না এবং মায়ের পেটে ভ্রণ থেকে মায়ের পেটে আসে সবটা আল্লাহ জানেন এবং বিস্তারিত কি কি জানেন এবং কেমনি জানেন এ বিষয়ে যে হাজি আছে ইন হালকা হাজি আর বা ইন তোমাদের জন্মের ঘটনা হচ্ছে মায়ের পেটে প্রথম চল্লিশ দিন তখন পানির আকারে থাকে তরল পদার্থ। পরবর্তী দিন জমাট রক্ত গরু জবাই করলে কিছুক্ষণ পরে রক্তগুলো কি হয়ে যায় জমাট হয়ে যায় এরকম হয়ে যায় বাকি চল্লিশ দিন দ্বিতীয় চল্লিশ দিন তারপরে সিমাইয়া কোন মুদ গাতান মেসলে দেয়ালিক বাকি থার্ড চল্লির দিন তৃতীয় চল্লির দিন গোষ্ঠের টুকরার রূপ ধারণ করে এরপরে আসতে করে এই স্ট্রাকচার গঠন হয়ে যায় গোষ্ঠ থেকে আস্তে হাড্ডির মতো এবার বাড়তে থাকে এরপরে এইভাবে যখন চার মাস কমপ্লিট করার দিকে আসে অলমোস্ট ওই সময় সুনমাইয়াবিমালয় তখন আল্লাহ তালা তার কাছে একজন ফেরস্তা পাঠিয়ে দেন চারটি বড় জিনিস নিয়ে রেজ কি কি পাবে দুনিয়াতে তার বয়স কত হবে কতদিন বাঁচবে আর সে কি কি কাজ করবে দুনিয়াতে যে কি নে গুনাগর হবে সবগুলো ওই সময় লিপিবদ্ধ করে দিয়ে আসা হয় আর চাহিষে এসেছে তখন ফেরোজ থেকে পাঠায় যাও এই কাজ করে আস হবে ফ কত গুণ রেজেক পাবেন পাবে তার জীবনে ফামাল আজল কত দিন তার হায়াত হবে আল্লাহ সব কিছু বলে দেন আর সব কিছু লিখে দেন এই দ্বিতীয় পর্যায়ে লেখার কাজ হয়ে যাচ্ছে আপনারা জানেন তিন পর্যায়ে আমাদের রিজিক আসে আল্লাহর কাছ থেকে মানে আছে মনে নাই অনেক দিন আলোচনা হয়েছে প্রথম রিজিক বরাদ্দ হয়ে যায় কোন সময় হয়েছে সমস্ত সৃষ্টি করার কত হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে বরাদ্দ হয়ে গেছে একা বরাদ্দ হয়ে আল্লাহর কাছে এক সুনির্দিষ্ট কিতাব আছে সেখানে সবকিছু লেখা আছে কিন্তু বাস্তবে ওই ব্যক্তির এখনো সৃষ্টি হয়নি সে ব্যক্তিটি আলমের আরো আশার আছে রোহের জগতে আছে তার কোন কি কি রেজেক্ট পাবে আল্লাহর কাছে উম্মুল কিতাব তাকদিরের মূল যে রেকর্ড আছে এটা নাম হলো উম্মুল কিতাবাহু উম্মুল কিতাব আল্লাহর কাছে মাদার বুকটা আছে মাদার বুক যেটা যে তার লেখা হয়ে গেছিল পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টি ওইগুলোই তাকে এনে মায়ের পেটে ফিট করে দেওয়া হচ্ছে কারণ এদের তার কোনো বডি ছিল না শরীর ছিল না এখন তার শরীর সৃষ্টি হচ্ছে ওই উমুল কিতাবের মধ্যে অরিজিনাল কিতাবে যেটা লেখা আছে ওখান থেকে এনে ফিট করে দেওয়া হচ্ছে প্রত্যেক বছর একবার করে হয় কোন সময় হয় লাইলাত রজনী কোনটা লাইলাতুল কদর লাইলাতুল কদর ভাগ্য রজনী আর আমাদের দেশে বানিয়েছে কোনটা কিন্তু এখনো অনেক তালাশ করতে ওকে প্রত্যেক ওইখানে কি করে প্রত্যেক বছর এই বছরের মানে এই লাইলে তুল কদরে দেওয়া হয় এই আগামী এক বছর কি কি রেজেক ওই যে মূল রেজেক দেওয়া হয়ে গেছে চার মাসের সেটা থেকে এনে সেখানে হচ্ছে। যে এই আগামী বর্ষারে কি কি পাবে সে তাহলে তিন পর্যায়ে রেজেক বরাদ্দ হচ্ছে আচ্ছা এখন আমরা আসি যে আল্লাহাল বলে যে ফিক্স করে দেওয়া আছে পরিমাণ করেছেন যে মায়ের পেটে কতদিন থাকবে এটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন এখন মায়ের পেটে কমপক্ষে কতদিন থাকে বাচ্চারা আর ম্যাক্সিমাম কতদিন থাকে আপনাদেরকে প্রশ্ন করি সবচেয়ে কম সময় মায়ের পেটে ছিল এরকম আপনাদের কাছে কি দেখেছে একজন বলেন দেখি সাধারণত নয় মাস লাগে কিন্তু অনেক বাচ্চা আল্ডি চলে আসে কত আসে দেখি বলেন দেখি মাসে পাইছেন আর কত মাসে মাসে পেয়েছেন এখন ইমাম কর্তবী রহমতুল আলহী বলেন হামল ম্যাক্সিমাম কতদিন মায়ের পেটে থাকতে পারে এই বিষয়টা নিয়ে আলেমরা তখনকার জামানায় রিসার্চ করে চিন্তা ভাবনা করে তারা কোন একমত হতে পারেন নাই বিভিন্ন ঘটনা দেখা গেছে কেউ কেউ বলেছেন দুই বছর পাওয়া গেছে কোন বেবি বেবি আছে। আছে আছে। তিন কোন কোন মার পার থেকে এমন কিছু ঘটনা ওনারা বলেছেন তার মধ্যে একটা হচ্ছে মা লিখিবনে দিনা রহমাউল্লাহ তিনি একজন বড় মাপের আলেম ছিলেন সাহাবি তাবনা তার পরের জামানায় কিন্তু খুব বড় দিনদার এবং খুব আল্লাহ আল্লাহ মধ্যে একজন বড় আলম ছিলেন তিনি একদিন বসে আছেন ওনার মজলিশের মধ্যে হয়তো এরকম কোন তালিমিস একজন লোক দৌড়ে আসছে ইয়া আবা ইহিয়া ওনার লকব ছিল বা ওনার কুনিয়া ছিল আবু ইয়াহিয়া বলে লোকরা ডাকতো ওনাকে উদু ইমরা আতিন আর বাবেন সাদিদ একটা একটা মহিলা জন্য দোয়া করেন এই গর্ভবতী মহিলাটি আজ চার বছর তার পেটের বাচ্চা নিয়ে সাফার করছে এ খুব কষ্টের মধ্যে আসে বেতার বাচ্চা দুনিয়াতে আসছে না আর এখনকার জামানাতে এতদিন লাগবে না এখন কি ব্যবস্থা আছে অপারেশন করে দেবে যে প্যাট কেটে বের করে ফেলবে মেডিকেল সাইন্স তো ওই জমানা এই জন্য আগাই ন্যাচারাল তরীকা আসতে হবে যেই জন্য এখন তাদের অপেক্ষা ঘটতে এখন এই জন্য আমাদের এক বছরে বেশি সহজে কারো লাগতেছে না দশ মাসের পরে দেখা যাচ্ছে ডাক্তার করে অপারেশন করেন তারা তো এখন তাদের দোয়া করতে চাচ্ছে না কাছে এই মহিলার কষ্ট যেন আল্লাহ দূর করে দেন তাকে যেন আল্লাহ খালাস করে দেন এই কথা পরে ধর মালিক মালিক দিনার খুব এই কথাটা শুনে খুব রাগ হয়ে গেল তিনি বোধ ও তিনি আচ্ছা এই সমস্ত লোকেরা দৌড়ে আমাদের কাছে চলে আসে মনে হয় যেন আমরা নবী হয়ে গেছি আল্লাহর কাছে একটু কয়ে দিলে আল্লাহ শুনবেন একটা ওহি আসে আমাদের কাছে খামাকা লোকেরা কেন আমাদের কাছে আমাদের কাছে কি আছে এরপরে তিনি কিছু তেলাওয়াত করলেন কিছু আল্লাহর কাছে তেলাওয়াত করলেন কিছু দোয়া করলেন এবং আল্লাহ কাছে তিনি খুব দোয়া করলেন আল্লাহ আল্লাহ এই মহিলার প্যাটে যে বাচ্চা দিন আছে। যদি কোন রেহ থাকে রেখ মানে বাতাস বাতাস অর্থ হলে কোন যেটা আপনারা বলেন উপরে কিছু আছে কিনা এইসব এই জগতেরও কিছু দুষ্টমি এখানে থাকে জিনারা এগুলো নিয়ে কিছু দুষ্টমিয়োগ করে অনেক সময় যদি এরকম কিছু আল্লাহ থাকে সমস্যা আল্লাহ তাহলে এই কিছু করে থাকলে এই থেকে আল্লাহ এক্ষুনি বের করে দেন আর যদি এখানে কোনো মেয়ে সন্তান থাকে আল্লাহ আপনি ছেলে সন্তান বানিয়ে দেন হয়তো ওই ছেলে বলছিল যে একটা ছেলের জন্য আল্লাহ কাছে দাদা আবদার করছিলাম তাকে আল্লাহ বলেছেন উম্মুল কিতাব আল্লাহর কাছে অরিজিনাল কিতাব আছে আল্লাহ তালা কখনো কখনো তাকদের ফা চেঞ্জ করতে দিয়ে সেখানে যেটা লেখে রাখছিলেন ওটাকে চেঞ্জ করে দেন সেই কথার দোহাই দিয়ে সেই আয়াতের দোহাই দিয়ে আপনার আছে এটা কেউ নেয় নাই আপনার থেকে অথরিটি ওরা ফলে দাহু এই কথা বলে মালে হাত তুললেন আর ওনার আশেপাশে যারা ছিল সবাই আল্লাহর কাছে হাত তুললো হাত তুলে তিনি দৌড়ে বাড়ি থেকে খবর চলে আসে এক লোকে সে বলছে কার জলদি তোমার বিবির কাছে যাও জলদি যাও জলদি যাও খবর আসে ফায়দা হবার রাজুল সে দৌড়ি বাড়িতে গেছে ওই লোক দৌড়ে এসে বেবি কোলে করে নিয়ে আসে বেবির ইয়ে আসে না নারী কি বলে এটাকে নাবি নাবি এখনো কাটা হয়নি সহই সহ দৌড় দিছে তারপরে সবাই দেখলো যে আল্লাহ একদম না দাঁত গুলো সবগুলো উঠে এক দাঁত সহকারে আসে দুনিয়াতে আরেকটি ঘটনা এসেছে অমর এগুলো খাতা দিয়ে আমির কাছে এক লোক এসে বললেন ইয়া আমার কি আমি দেশের বাইরে ছিলাম এসে দেখি যে আমার স্ত্রী গর্ভবতী হয়ে আছে। অমর আদি আনহু পরামর্শ করলেন আশেপাশে যারা বললেন দুই বছরের বাচ্চা তার মানি হলো যে বাচ্চা তো নয় মাস দশ মাসের কথা হর কথা এই মহিলা তো তাহলে এ তো এসে গেছে আর দুই বছর শিরোনাস আমি কাজেই এই মহিলা জেনা করেছে বিবাহিত অবস্থায় তার জন্য এখন যে পাথর মেরে মৃত্যুদণ্ডের কার্যকরী করতে হবে তিনি এই ডিসনের দিকে যাচ্ছে। সেই তিনি বলেন ইয়ালিন খালিফাকে লক্ষ্য করে বললেন ইমকান আচ্ছা আমি একটু থামেন আপনি যদি মহিলাকে শাস্তি দিতে পারেন তার এই গর্ভবতী হওয়ার কারণে মে বি রাইট কিন্তু প্যাটের ভিতরে যে বাচ্চা আছে এখন মৃত্যুদণ্ড দিলে তো বাচ্চা মারা যাবে আপনি বাচ্চাকে শাস্তি দিতে পারেন না কাজে আপনাকে অপেক্ষা করতে হবে যে মহিলা সন্তান প্রসব করে ফেলুক তারপরে তার শাস্তি যদি কার্যকরী করতে হয় এরপরে করবেন তার আগে পারবেন না আসলে উনি এই বিষয়ে দক্ষ ওনাকে নবী করিম সাল্লাহ কাজই করে বিচারক করে অনেক জ্ঞান থাকার সাথে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি দিয়ে বিচার কার্য করবা আল্লাহর সেখানে না পাওয়া গেলে নবী করিম সাল্লাহাম হাদিস থেকে সেখানে যদি না পাও এই দুইটার আলোকে আমি ইশতিহাত করবো কেয়াস করব। এই জ্ঞান ওনার আছে তো ওনার কথা পরামর্শ নিয়ে অমর খাত আনু শাস্তি কার্যকরী করলেন না সময় দিলেন আর কয়েক কিছুদিনের দিনের মধ্যেই মহিলা বাচ্চা প্রসব করে ফেললো এবং নিয়ে বাচ্চা হলো বাচ্চাকে দেখেই এই যে স্বামী দেখে আলা বাচ্চাতে একদম আমার মতো আমার চেহারা পেয়ে গেছে এমনি ওরাবুল কাবা আল্লাহর কথা কাবা করে যিনি রব আল্লাহর এটা আমার বাচ্চা একদম পিতার হুবহু কপি আর কপি এই খবর নিয়ে আবার দৌড়ে আসলো আনুর কাছে উমরাল্লাহ বললেন মনে হয় যেন অনেক মাই পারে নাই মাজের মতো সন্তান জন্ম দিতে মহাদের মতো এক মানে এত বড় একটা কাজ করেছে আমি তো উদ্যাবনটা করা শুরু করে দিয়েছিলাম যে এইটাতে এই লোকের বাচ্চা অথচ মহিলাকে খামাকে শাস্তি দিতে চাচ্ছিলাম আমরা লাহালাকা অমর এই মাজ না থাকলে অমর তা হালাক হয়ে যেত সেদিন অন্যায় কাজ করে তারে দুই বছরের বাচ্চা দুই বছর পার করে জন্ম হয়েছে আর একটা প্রমাণ পাওয়া গেল আদ হাক অনেক বড় মুফাসের পরবর্তী পর্যায়ে তাবে তাবে তাবর পরে তিনি বলেন উম্মি বি তিনি বলেন যে আমার মা দুই বছর আমাকে এবং ইমাম মালিক রহমতুলের ব্যাপারে বলা হয় ওনার মাও ওনাকে বছর প্যাটে পালন করেছেন কোন কোন রেওয়ায় আছে যে ইমাম মালিক মায়ের প্যাটে তিন বছর ছিলেন এরপরে মোহাম্মদ আজলান নামে আরেকজন মা প্রসব করার আগে মারা গেলেন প্রসব বেদনার কারণে মারা গেলেন এখন এই বাচ্চা কিন্তু এই মোহাম্মদ ইবিনী আজলান মায়ের পেটে এখন বাচ্চা নড়াচড়া করছে অহ ইয়াত ঈদ টান সের লোকেরা দেখলো যে বাচ্চা পায়ের পেটের পিতের উথাল পাতাল করছে করছে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা সটফট করছে তখন লোকেরা সুক্কা বাতনাহা তো মায়ের পেটকে কাটা হলো তখন সুরি দিয়া জানলেই পারে মরে গেছে এখন তার কাটতে অসুবিধা নেই কাটলো সাবধানে ও উখুরে যা এবং সেখান থেকে তাকে পাট থেকে বের করা হলো ও কাত না বেতাৎ স্নান হু সবগুলা দাঁত তার উঠে গেছে তখন আরেক বড় মাপের ইমামা সালামা ওনাকে বলা হয় হারেম এভিনে হাইয়ান ওকে হারেম এবিন হাইয়ান নামে এক লোক তাকে হারেম নাম রেখেছে হারেম মানি পাকাপ্ত পরিপক্ক কারণ এই লোকটা মায়ের পাটে চার বছর ছিল এবং যে এর কথা বলা হয়েছে তিনি যখন দুই বছর কোন করে রেওয়াইতে তিন বছর করে জন্ম হয়েছে তিনি বলেছেন দাহাক যে আমি যখন সবগুলো দাঁত নিয়ে বের হয়েছি এবং আমি তখনই কিছু কিছু হাসা শুরু করে গিয়েছি নাকি পরে শুনছি যে আমি যে হাসছি এই জন্য আমার নাম রাখা হয়েছে দহাক দহাক মানে যে বেশি বেশি হাসে আমাদের বাচ্চারা মায়ের পাঠ থেকে যখন দুনিয়াতে আসে কয়দিনই হাসে একটু একটু শুরু করে দেয় কয়েক সপ্তাহের মধ্যেই ঘুমের মধ্যেও হাসে এরপরে ছয় মাস হাসে। বলে যে আমি থেকে এসেই আমি হাসছি হয়তো প্রথম কামনাটি করছেন তারপরে আমি হাসছি তা আমার হাসি দেখে আমার নাম রাখা হয়েছে দাহাক যে বেশি হাসে এরপরে আব্বা দেবনার আওয়াম তিনি বলেন ওয়ালা দাত যারা তুলডাস নিন গোলামান শাহরুহ ইলাম কাবাই যে আমাদের এক প্রতিবেশী মহিলা ছিলেন গর্ভবতী তিনি চার বছর পরে একটা শিশু সন্তান প্রসব করলেন এবং এমনভাবে আসলো তার চুল বড় হতে হতে প্রায় কাঁধ কাঁধের মধ্যে গিয়ে পৌঁছার কথা এবং ফামার রাবি হি তার জন্মের একাধিক পরে বা সেই দিনই যখন তাকে নিয়ে বাইরে নিয়ে আসা হয়েছে তার মাথার উপরে দিয়ে একটা পাখি গেল সে পাখি দিকে লক্ষ্য করে বলে কেশ মানে বাচ্চা এরকম আওয়াজ করতে পাখির দিকে তাকিয়ে এখন এইগুলা আলোচনা শেষে একজন বড় ইমাম তিনি হলেন এবনে খুয়াইজে মানদার ওনার নাম তিনি বলেন কতগুলো জিনিস আছে এগুলার সবচেয়ে কম সময় কতদিন আর ম্যাক্সিমাম টাইম কতদিন এগুলা মানুষের পক্ষে ঐক্যমতে পৌঁছা ইম্পসিবল সম্ভব না যেমন আকালুল হাইট হাইজ মাসিক চলে যে এটা কমপক্ষে কতদিন হতে পারে এটা নিয়ে অনেক অনেকে মামরা একদিন হলেও ধরেছেন কে কে একবার আসলেই হইল এটা নিয়ে ওনারা একমাত হতে পারেননি এগুলা ক্লিয়ারলি করন হাজি এভাবে বলে দেওয়া হয়নি ঠিক অন্স রক্তস্রাপ বাচ্চা জন্মের পরে কতদিন থাকবে এটাও কোন মেয়াদ ঠিক করে বলা মুশকিল যদি ম্যাক্সিমাম চল্লিশ দিন বলা হয় আমলের জন্য কিন্তু রক্ত কতদিন কন্টিনিউ করবে এটা কেউ বলতে পারে না সন্তানের কমপক্ষে কতদিনে আসতে পারে বেশি কতদিনে আসতে পারে এটাও ঠিক করে একদম কনফার্ম হওয়া মানুষের পক্ষে সম্ভব না মা খুদ উমিন তরিক ইশতেহার যত বিভিন্ন এই বিষয়গুলো নিয়ে যে সমস্ত ফটুয়া মুফতিরা দিয়েছেন একদম কোরআনের আয়াত ওইটা দিয়ে হাদিস ওইটা দিয়ে প্রমাণ করা ডিফিকাল্ট আছে এরপরে হচ্ছে আসছে যে তিনি বলেন আরবি একজন মালিকী মাজাবের ইমাম তিনি বললেন নাকালাবাদ মু আকসার আল হামালি তেস আসুর মালিকী মাজাবার কিছু কয়েকজন ফকি নাকি বলেছেন ম্যাক্সিমাম হল কোন গর্ব থাকার জন্য নয় মাস মালিকি কোনো ফকি বলেছেন তিনি কথার কোনো মূল্য নাই তিনি এরা না এরা হালেকি মানে হালেকি বা হালাক হয়ে যায় তো এরা মালিকি ফেকার মধ্যে এরকম কোনো কথা নাই কোন ইমাম এটা নির্দিষ্ট করে বলে দেননি আল্লাহ তালার এই ক্ষুদ্রত যে সে কথায় আল্লাহ তালী আয়াতে বললেন যে আল্লাহর কাছে সবকিছু এবং এই খবর কেউ বলতে পারেন তিনি একমাত্র জানেন বা ডাক্তাররা মাঝে মধ্যে বলেন যে ডিউ ডেট কবে কবে ডেলিভারি ডেট তার একটা ডেট দেন কোন কোন সময় সেই ডেট হয় কিন্তু সবসময় কি ওই ডেটে হয় কোন সময় এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে তিন দিন আগে তিন দিন পরে দশ দিন আগে দশ দিন পরে এভাবে হয়ে যাচ্ছে কাজে এটা আলিম গাইব একমাত্র আল্লাহ আল্লাহরা কিন্তু মানুষ চিকিৎসা বিজ্ঞানে কিছু লক্ষণ দেখে তারা কিছু আন্দাজ করতে পারে কিন্তু নিশ্চয় নিশ্চিত করে কেউ বলতে পারবে না আল্লাহ তালার এই ক্ষমতার কুদরতের কথা বলে মানুষকে আল্লাহ আবার দৃষ্টি আকর্ষণ করেন তোমরা সে আল্লাহর দিকে আসো এবং এই ধরনের সীমালাঙ্গন তোমরা করো আমরা এখানে আজকে রাখবো ইনশাআল্লাহ আগামীতে আমাদের তাফসিল হবে ইনশাল্লাহ দশ নম্বর আয় থেকে আবিল্লাহিক